বাংলা মানবতা সমাধান থেকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আবার আমরা হজের আলোচনা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি এই অনুষ্ঠানে আমাদের মেহমান যারা হাজির আছেন পরিচয় করে দিচ্ছি আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে রয়েছে। সাইফুদ্দিন বিলাল আমার ডান পাশে রয়েছেন হারুন হোসেন তারপরে রয়েছেন শেখানী এবং স্থলপথে পথে বা আকাশ পথে এবার আল্লাহর ঘরের দিকে রওনা হচ্ছেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান বায়তুল্লাহ হারামের দিকে তিনি রওনা হচ্ছেন তো এই যে নিষেধ এ ব্যাপারে কোন কোন জিনিসগুলো নিষেধ কিভাবে নিষেধ আমি যখন মেকাত অতিক্রম করব আমার জন্য কঠোর নিষেধাজ্ঞা যেন আমি উইদাউট এহরাম মেকাত অতিক্রম না করি অর্থাৎ আমি যেন মেকাতের পূর্বেই এখান এবং আমি যখন মেকাত ডুকে গেলাম তখন আমি যে বা হজেবায় প্রবেশ করে ফেললাম এই প্রবেশের আগে একটা জিনিস করতে হবে যে এখানে এই সময়ে নিয়তের মধ্যে একটা শর্ত করা উচিত যদি সমস্যার আশঙ্কা থাকে যেখানে আমি আটকে যাব সেখানেই আমি হালাল হয়ে যাব এই নিয়ত করে এইটা করে ফেললে বা শর্ত করে ফেললে কিন্তু তিনি কোথাও যদি প্রতিবন্ধকতার শিকার হয়ে যান তাহলে সেই ক্ষেত্রে মাথা মুন্ডন করে খুলে ফেলতে পারবেন আর যদি তিনি আর যদি তিনি কোন শর্ত ছাড়া প্রবেশ করে ফেললেন আর কোথাও প্রতিবন্ধকতার শিকার হয়ে গেলেন এখারামে প্রবেশ অর্থাৎ হাজের নিয়তে করে প্রবেশ করে ফেললেন তখন যদি কোনো প্রতিবন্ধকতার শিকার হয়ে যান যেহেতু আগে শর্ত করেন নাই তাই সেখানে তাকে অবশ্যই দম দিতে হবে এবং তাকে আর ওই কোন কারণ বসে তিনি লাবাইকে অমরান বা লব্বাই হাজ্য করতে পারেননি যেহেতু নিয়তে বের হয়ে গেছেন সুতরাং তার হজ হতে আর কোনো বাধা আতল লাগানো যাবে না কোনো কাটা যাবে না নোখ চুলো কাটা যাবে না জি তারপরে মাথা ঢাকা যাবে না মাথায় টানা যাবে না ছেড়া যাবে না চুল টানা যাবে না ছেড়া যাবে না কিন্তু ওজানতে যদি কোনটা গোসল করতেও কিছু পরে যায় সেটা যদি জি আমার মনে হয় আমাদের নির্ধারিত করে দিলে কি কি পড়বে সেটা একাই হয়ে যায় এটাকে হাকিম অলংকার শাস্ত্রে বিচক্ষণতা জবাব দেওয়া আল্লাহ নবী বললেন তারা লম্বা টুপি হোক এমন কিছু পরবে না আর মহিলাদের ক্ষেত্রে বললেন কোফা জি হাত মোজা পরবে না এবং তারা মুখে নিকাব দিবে না এখানে একটা জিনিস করে যাই যাতে ভুল বোঝাবুঝি না ব্যাপক বেকাপ হয়ে যাবে এটা অর্থ বলে নেই নিকাপ কাপড় রাখে মুখের মধ্যে এই ধরনের পড়বে না কিন্তু উপর থেকে চাদর ঝুলিয়ে দিতে হবে মুখ ঢাকার জন্য মুখটাকে আড়াল করার জন্য আবু দাউদ শরীফে আমরা ওনার কাপড়টা উপর থেকে ছেড়ে দিতাম মুখটা আমরা সবাই এখন অনেকে বলতে মুখ খুলে মহিলাদেরকে হেরাম করতে হবে সামনে তার প্রকাশ করা যায় তখন তিনি হাত বা মুখ ওনাদের ঢেকে এমন কাপড় জাফরান এবং সুগন্ধি মিশ্রিত যে গাছের রস বা কষ আছে সুগন্ধি ধরনের কিছু চাও পাওয়া যায় বা খাওয়ার কোন ব্যবহার করা যাবে পারত পক্ষে বাংলা সাবান সাদে রাখবে সুগন্ধি সাবান কি ওলামায় কেরামদের মধ্যে মহাক্ষিক ওলামায়ামগণ বলছেন যে হোটেলে খাওয়ার সময় সে যে সাবান রাখা থাকে সুগন্ধি সাবান সেগুলি পরিহার করবে এবং সুগন্ধি জাতীয় সার্বিকভাবে পরিহার করার চেষ্টাই করবে। কিন্তু যে সমস্ত জায়গায় যেমন আছে তার কিছু দেওয়া সেক্ষেত্রে জরুরতের কারণে সেটা বৈধ হবে ইনশাল্লাহ এছাড়া আরো মাহাজুরাতের এরামের মধ্যে রয়েছে স্থল শিকার না করা বিবাহের পয়গাম না দেওয়া বিবাহ সংক্রান্ত আলোচনা না করা বিয়ে করা এই কথাগুলি করে থাকে আমরা আবার এহরাম বা এহরাম অবস্থায় যে কাজগুলো নিষিদ্ধ সে খারুন হোসেনের কাছে যেটা মাহরাত বা এহারাম অবস্থায় নিষিদ্ধ কাজ সমূহ দুবাগে বিপক্ত জি জি জি প্রথম হালালের আগে যদি সে স্ত্রী সহবাস পরবর্তীতে আসবে সেটা আসবে তার হজই বাতিল হয়ে যাবে এবং সে এই অপরাধের জন্য যেটা তার টাকনা দেখে যাবে ওইরকম কিছু পরিধান করবে না যদি কেউ ওই রকম স্যান্ডেল না পায় তাহলে ওই উপর অংশটা কেটে দিয়ে মানে টাকনার নীচের যতটুকু আছে সেটুকু রেখে ওইরকম জুতা সে করতে পারবেন এটা হচ্ছে আপনার কারো হজ বাতিল হবে না তার জন্য ফিদিয়া দিতে হবে এবং সে হক নিয়ে আমরা কিছু আছে যার ফিদিয়া নেই অবস্থা আছে ছোট ফিদিয়া বা এই ধরনের আমাদের কিছু জিনিস রয়েছে তো এখানে সে ইউসুফ আব্দুল মাজিদের কাছে আমরা একটা প্রশ্ন যে এই কাপড় একটা পরলাম আর নিয়োগ করিলাম যে কাজগুলি এখন নিষিদ্ধতার মধ্যে আসতেছে আসলে কিন্তু কাজগুলি নিষেধ নয় আমরা যখন নর্মাল অবস্থায় থাকি এই কাজগুলো কিন্তু আমাদের নিষিদ্ধ না কিন্তু আমি এই একটা হাজ করার জন্যে ক্ষণিকের জন্য এগুলি আমার জন্য হারাম হয়ে গেল তো এই যে আমার কাছে বাধার কারণে এই যে নিষিদ্ধতা অনেক কিছুই চলে আসলো এর মাধ্যমে আমাকে কি এ কথা শিখায় না যে এখানে তুমি হালালটাকে হারাম করতে পেরেছ তাহলে যেগুলোকে কিভাবে অবশ্যই যেভাবে রোজার মধ্যেও আমরা হারাম থেকে বিরো থাকার প্রশিক্ষণ পেয়েছি ঠিক তেমনি মধ্যেও এই সমস্ত নিষিদ্ধ কাজগুলো আল্লাহ তালা আমাদের জন্য হারাম করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন এর একটা তাৎপর্য যেটা আপনি বলেছেন যে আমরা হারাম কাজ থেকে নিজেদেরকে বাঁচাবার দূরে রাখবার একটা প্রশিক্ষণ আমরা লাভ করব যা হজের পরে যখন আমরা উন্মুক্ত হয়ে যাব তখন আমরা যা আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন হারাম করেছেন ওই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকব যদি আমরা স্বাভাবিক কাপড় চোর পড়তে পারবো আমাদের চুল কাটতে পারবো এগুলো তো হালাল এগুলো তো আমরা আবার করতে পারবো আমাদের ছোট্ট একটা ব্রেক নিতে হচ্ছে যার পরে আবার ফিরে আসব আপনাদের কাছে ততক্ষন আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের যে আলোচনা হচ্ছিল বাকিটুকু আপনাদের কাছে পূর্ণ করার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু লা বেক আল্লাহুম্মা লা As-salamu alaykum wa rahmatullah. Ami Muhammad Hashim Madani. Amar po kothake, amang Pish ji bhi, Banglaar po kothake, shakol haji dir ke janat chi, antariq, Mubarak bar. Marriage or divorce? What's Islamic religion? Solution or problem? Join family system. Heaven or hell? Big fat elite have become the norm.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 যেটা আমরা আগেই বলেছি যে একটা নিষিদ্ধ কাজ যে কাজটা আপনার হজ কেউ যদি করে তাহলে হজই তার বাতিল হয়ে যাবে কাবলা কেউ করে ফেলে কি কি হবে এগুলো আমরা পরে আরো যে সমস্ত মাহাজ আছে বা নিষিদ্ধ কাজগুলি আছে তার মধ্যে একটা উল্লেখ করা হয়নি সেটা হলো পুরুষের জন্য যেটা তার টাকনা দেখে যাবে করবে না ওই না পায় তাহলে উপরংশটা কেটে দিয়ে মানে নিচের যতটুকু আছে সেটুকু রেখে ওইরকম জুতা সে পরিধান করতে পারবেন এটা হচ্ছে আপনার মাহজরাতের অন্তর্ভুক্ত একটি বিষয় যেটা হ্যাঁ নিষিদ্ধ কাজের অন্তর্ভুক্ত একটি বিষয় যা আমরা ধরন করতে পারিনি আমাদের করলাম। इस समस्त का हकुम विभिन्न रकम आगे छोटे किसने से यूसुफ अब्दुल मजिदे प्रश्न जो कपड़ एक नियत कर যে কাজগুলি এখন নিষিদ্ধতার মধ্যে আসতেছে আসলে কিন্তু কাজগুলি নিষেধ নয় আমরা যখন নর্মাল অবস্থায় থাকি এই কাজগুলো কিন্তু আমাদের নিষিদ্ধ না কিন্তু আমি একটা হাজ করার জন্য জন্য জন্য এগুলো আমার হারাম হয়ে গেল তো এই যে আমার কাছে হেরাম বাঁধার কারণে এই যে নিষিদ্ধতা অনেক কিছু চলে আসলো এর মাধ্যমে আমাকে কি এ কথা শিখায় না যে এখানে তুমি হালালটাকে হারাম করতে পেরেছ তাহলে যেগুলি অরিজিনালি হারাম এগুলিকে কিভাবে তুমি পরিহার করবে কত দূরে থাকবে যেভাবে ঠিক তেমনি ভাবে হজের মধ্যে এই সমস্ত নিষিদ্ধ কাজগুলো আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন এর একটা তাৎপর্য তো যেটা আপনি বলেছেন যে আমরা হারাম কাজ থেকে নিজেদেরকে বাঁচাবার দূরে রাখবার একটা প্রশিক্ষণ আমরা লাভ করব যা হজের পরে যখন আমরা উন্মুক্ত হয়ে যাব তখন আমরা যা আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন হারাম করেছেন ওই সমস্ত কাজ থেকে আমরা যদি আমরা স্বাভাবিক কাপড় করতে পারব আমাদের চুল কাটতে পারবো এগুলো তো হালাল এগুলো তো আমরা আবার করতে পারব। আর একটি তাৎপর্য আমি মনে করি যে আল্লাহ রাহে যখন আমরা বেরিয়েছি তো আল্লাহর জন্য আমরা ধুলি মলিনের ভিতরে মহান রবাহিনের কাছে বলবেন যে আমার বান্দারা ধুলি মলিন এবং মুখমন্ডলের কোন রূপ সৌন্দর্য নেই দূর দূরণ থেকে বিভিন্ন দেশ থেকে তারা এসেছেন তারা তাদের চেহারা এবং রূপ সৌন্দর্য কোনো কিছুই নাই তারা পাগল বেশে আল্লাহর দরবারে এসেছিলেন তো আল্লাহর দরবারে যখন আমরা আল্লাহর রহমত পেতে চাই তখন নিজের গায়ের রূপ সৌন্দর্য কাপড় কাপড়ের পরিপাটি এগুলো তো স্বাভাবিক ভাবে একজনের ভুলেই যায় তারপরও রসুল আমাদেরকে ধরার জন্য যে ধুলি মলিন হয়ে আউলায়িত কেশ রুক্ষ ভেসে মহান রবাহ আলমে দরবার দানে গিয়ে দাঁড়াবো তো সেই জন্য আমাদেরকে রসুলের কারিবসাল্লা সাল্লাম নিষেধ করেছেন যে তোমার সুগন্ধি ব্যবহার করে তুমি যদি আল্লাহর দরবারে যাও তাহলে তোমার মনের ভিতরে ভিন্ন রকমের একটা আনন্দ অনুভূতি চলছে এগুলো সব ভুলে গিয়ে সুগন্ধি ভুলে গিয়ে রূপ কাপড় চুপড়ের রূপসন্দর বাহ্যিক রূপসৌন্দর্য ভুলে গিয়ে আল্লাহর দরবারে গিয়ে হাজির হবে কাজী এই শিক্ষা দিয়ে অবশ্যই আমাদেরকে সেইভাবে নিজেকে আল্লাহর দরবারে পরিপূর্ণরূপে পেশ করে স্ত্রমান বেতন ভাতা কারো সমান নয় শুধু বলি পাক এখানে মানুষের রাজা প্রজা মধ্যম উচ্চবৃত্ত নিম্নবৃত্ত ফকির সব এক পোশাকে এসে দীর্ঘদিন যাবত আল্লাহর সামনে ঘোষণা দিচ্ছে লব্লা আল্লাহ তুমি উচ্চ নিচু রাজা প্রজা সকলেই তোমার হে আল্লাহ তোমার সামনে হাজির হে আল্লাহ তোমার কোন শরিক নাই সকল প্রশংসা তোমার সকল রাজত্ব তোমার লাখ আলাক তোমার কোনো শরীর নাই তোমার সত্তায় নাই তোমার রুবতে নাই তোমার উলুফীয়তে নাই তোমার নামে নাই তোমার গুণাবলিতে নাই আমরা সব আল্লাহর বান্দা একই ধরনের পোশাক পরেছি রাজা যে চাদর গায়ে দিয়েছে প্রজাও সেই চাদর আর একই ধনী দিচ্ছে তুমি রব তুমি আল্লাহ তুমিই মালিক এখানে পৃথিবীর কোনো মালিক তার মালিকানারও দাবি করতে পারছে না আমি রাজা আমি বাচ্চা আমি প্রেসিডেন্ট বলছে না আল্লাহ তুমি মালিক কেউ তার নিজে প্রশংসা চাচ্ছে না দেশ থেকে মানুষরা এসেছে এই মুসলমানদের বিশ্ব কনফারেন্সে আল্লাহ যে এক এককেরা ঘোষণা দেওয়ার জন্য নিজেদের ঐক্যের ঘোষণা দেওয়ার জন্য নিজেদের সাম্যের ঘোষণা দেওয়ার জন্য পরস্পর একক স্বার্থের ঘোষণা দেওয়ার জন্য বিরোধ করবো না বিচ্ছিন্ন এর মাধ্যমে আমরা শিক্ষা নিচ্ছি যে এখানে যখন এক হয়ে গেছি আমরা একই আল্লাহর বান্লা সবাই আমরা একই আমাদের উদ্দেশ্য আমাদের একই সবাইকে কাপ কাপড় পরে যেতে হবে তাহলে এই যে আমাদের ভেদাভেদ কেউ রাজা কেউ প্রজা কেউ ছোট কেউ বড় কেউ অফিসার কেউ এই যে আমরা এই মাহাত বস্তু আমাদের জন্য হালাল ছিল কিন্তু আল্লাহ বলছেন তার রসুল বলছেন এখন হারাম আমরা স্টপ বন্ধ করে দিয়েছি এর আমরা শিক্ষা নিলাম যে আল্লাহ যখনই আমাদেরকে যা করতে বলবেন অবনত মস্তকে আমরা মেনে নিতে বাধ্য থাকবো এটা যেমন ইউসুফ আব্দুল ফুটো উঠল বক্তব্য একটা ফুটো উঠল একটা দিক হচ্ছে ইসলামী কেবল সেখানে রেখেছে এখানে আরেকটা দিক লক্ষণ আপনি যে যাচ্ছেন হজ করতে কোথায় এই যে কাবা ঘর এখানে একটা আপনি নেবার চেষ্টা করুন সেটা হলো এই যে কাবাগড় চতুর্দিকে পাহাড় গেরা একটা অঞ্চল যেখানে কোনো আগের যে মানুষ ছিল না কিছুই ছিল না এখন সব হয়েছে কিন্তু আচ্ছা বলুন তো আপনারা যারা কাবা দেখেছেন যে কাবাটাকে কোনো এমন কোনো যে সৌন্দর্য করে দেওয়া যে ওটা মানুষ দেখার জন্য কিছু নেই একটা কালো গিলাফ দিয়ে ঢাকা আর ওই ঘরে মানুষ যখন যাচ্ছে আল্লাহ রব আলমিন সেখানে দিচ্ছেন যে কেবল আল্লাহর প্রেমেই সেখানে মানুষ যাবে কোনো দুনিয়ার বা জাগতিক চাকচুকের মোহে আমরা এই যে এহরাম পড়ি লাভবাহিক শুধু পড়বো না আরো কিছু পড়া যাবে এই যে আমাদের মেকার থেকে কা পর্যন্ত মক্কা পর্যন্ত আমাদের করণীয় কি হবে এ ব্যাপারে শেখ আমানুল্লাহ মাদানির দৃষ্টি আকর্ষণ আমরা এহরাম পড়ার পরে এরাম পড়ার পরে তো আমাদের সেই অনুভূতি আসলোই যে বিভিন্ন ডিজাইনের টুপি বিভিন্ন ডিজাইনের কাপড় চোপড় সবকিছু ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে একদম একাকার হয়ে গেলাম আবার ভাষাটাও আমাদের এক হয়ে গেল নিজস্ব ভাষা ছেড়ে দিয়ে আমরা এক ভাষায় এর ছাড়াও আমরা আরো যেগুলি পড়ব সেটা হলো যে সকাল সন্ধ্যা সকাল হয়ে গেলে বা সন্ধ্যা হয়ে গেলে অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে বাহন যখন উপরে উঠবে তখন আল্লাহ আকবার। বাহন যখন নিচের দিকে নামবে তখন সুবাহরুদ আমরা পড়তে থাকবো আরো অন্যান্য কোরআন যে কিছুই করা যাবে তবে লাভবাহ তালবিটাই বেশি বেশি পড়েছেন এবং মহিলারা আস্তে আস্তে পড়বে পুরুষেরা জোরে জোরে তবে সমস্যা এই যে একটু গুরুত্ব বলবেন কি সারা দিয়েছি যে তাহিদের প্রতিষ্ঠাতা ইব্রাহিম আল্লাহ সালাম যিনি তাহিদের ঘোষণা সেদিন দিয়েছিলেন ওখানে ওই মাঠে দাঁড়িয়ে এবং মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্যে তাহিদের একত্রবাদ প্রতিষ্ঠার জন্য সৃষ্টি করেছেন তো এখানে ইব্রাহিম আলাই আহ্বানে আমরা ওখানে মাধ্যমে আল্লাহ আমাদের আহ্বান দিলেনা বা এই যে হজের যে আমাদের বারবার যেটা পড়তে থাকবো এর মাধ্যমে রব আলীর সবচেয়ে ফরজ বড় ফরজ করোনহির কথা এবং সবচেয়ে যেটা ত্যাগ করা সবচেয়ে পরিহার যে ফরজ সেটা आलमीन तौहिद के स्वीकार कर संगे सम्पूर्ण सम्पर्क छिन्न कर घोषणा कर दी आसनिदे शिक्षा तलबिया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 পৃথিবীর বড় বড়। বলে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যানি চার নয় আমাদের ইমেল করুন সাপোর্ট Naik